সবকিছু সামনে বলা এটা যেমন জানি অন্তরে কি চিন্তা করতেছ তাপসির পরে কোথায় যাইবা এখন ভিতরে বসে বসে চিন্তা করতেছ কতক্ষণে বাসায় যাইবা বাসায় যে কি করবা না করবা কালকে কি করবা পরশু কি করবা এসব চিন্তা ভিতরে আসতেছে আয়াতার একটু তাপসিল লাগবে এ আয়টা তাপসিলটা খুব ভালো করে বুঝতে হবে না হয় গোমরা হয়ে যাবে না ঠিক থাকবে না আল্লাহ সুবানি সর্বত্র বিরাজমান নাকি বিরাজমান নন আল্লাপাক সর্বত্র বিরাজমান নন আচ্ছা আল্লাহ যদি সর্বত্র বিরাজমান না হন তা এখানে আল্লাহাকের হ্যাঁ তোমার গাড়ের যে রোগ আছে এই রোগেরও আরো নিকটে তা আল্লাহ যদি এত নিকটেই থাকে তাহলে আল্লাহ সব জায়গায় বিরাজমান না मान कि कलबरे ढुके गा शेर की आकदारे दिखे गे आया दिए लक्ष लक्ष मानुर्कीदारे दिखे गे आल्ला के कल डुक আল্লাহকে ঢুকে দিয়ে ঢুকে দি যেহেতু আল্লাহ এটাও আরো করে তাহলে কোথায় ভিতরে তা আল্লাহ ভিতরে ঢুকে গেছে আল্লাহ যখন বান্দার ভিতরে ঢুকে যায় তো বান্দা আল্লাহ হয়ে যায় আবার বান্দা যখন আল্লাহ হয়ে যায় তখন বান্দা আবার বলে যে আনা আল্লাহক আনা আল্লাহক আনা আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ এবং আমি আল্লাহ আল্লাহ কলে সে আল্লাহ হয়ে যায় কারণ হে তো নিজে করতেছে না এর ভিতরে আল্লাহ ঢুকে গেছে আল্লাহ ঢুকিয়েছে আমি আল্লাহ जिनुके हल्लु पागल मस्तिष्क बिक्रत से अनाल हक बोलत बस আমাদের দেশের বড় বড় বক্তারা বড় বড় আলমেরা বলেছে মানসুর বলে আল্লাহ আলম আল্লাহ কোথা দাবি করি অলি হয়ে গেছে এখন এই আয়তের ব্যাখ্যা যদি না জানেন দেখবেন যে আপনি যখনই মানুষকে বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান বন তখন কি বলেনা বুঝার জন্য নিজে নিজে অর্থ করে বোঝা যাবে না কোরআনকারিমে তা কিভাবে বুঝতে হবে তাপসিরুল কোরআন আন কোরআনের একা আয়াতের ব্যাখ্যা এক আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে আরেক দেখতে হবে এখন আপনি কোরআনে ব্যাখ্যা পেলেন না হাদিস ব্যাখ্যা পেলেন না তারপরে কি করতে হবে সাহাবাই কেরামের কথা শুনতে হবে সাহাবাই কেরাম এই ব্যাখ্যা কি বলছেন শাহবাই কেরামও পাইলেন না তাহলে কি করতে হবে আমাদের পূর্ববর্তী আহলুসরাম তারা কি বলছেন সেটা দেখতে দেখাবো এটার নাম হলো কি সবাই চিনেন এবং আহলুসুল্না জামাতের তাপসির হলো তাপসির ইবনে কাসির তাপসির তবাড়ির সংক্ষিপ্ত রূপ হইল ইবনে কাসির এবং পৃথিবীর সমস্ত ওলামায়াম কোন আলমের তা কাসির এটার ব্যাপারে দিমত নাই সবার মত হলো এটা সহি ব্যাখ্যায় তাপসির ইবনে কাসির কি বলছে এটা শুনেন তাফির কাসির বলতেছেন وقوله عز وجل ونحن اقرب اليه من حبل الوريد اللهর বাণী যে ওনাহনু আকরাব আলাইহি মিন হাবলিল ওয়ারিদ মানে মালাঈকাতাহু তাআলা اقরাব ইলাল ইনসানি মিন হাবলি ওয়ারিদিহি ইলাইহি দেখেন এই বাক্যটা সুন্দর করে লক্ষ্য করেন मालाईकारा मालई क्या फेरस्तारा जो फेरस्तारा लेखे এটার নিকটে একেবারে গাড়ের রগেরও নিকটে এখন বলে আল্লাহ বলছে নাহানু তো ফেরাস্তা হইলেও কেমনে কি বলে নাহানু মানে কি আমরা আল্লাহ বলছে আমরা मानुषेटी निकटे थके सबकिी আমি আল্লাহ তার নিকটে থাকার কারণে আমি সব জানি এই ব্যাখ্যা যারা করে তারা ভুল ব্যাখ্যা করে আকিদা এসে যাবে হুলি আকিদা দি আকিদা আবার কি হুলি আকিদা হইল আল্লাহ এবং মখলুক খালেকার মাখলুক এক জায়গায় মিশে যাওয়া जुद हुल्थक्य आदल उजुद हलो मान सृष्टि और स्रष्टा একসাথে মিশে যাবে সাতা সাথে মিশে যায় পরে ওই জিনিস আর খুঁজেই পাবেন না যেমন চিনি চিনি দিলেন চিনি পানির মধ্যে আপনি কতক্ষণ গুলে নিলেন এরপরে আর চিনি খুঁজে পাবেন না চিনি পানির মধ্যে এটা হলো হলুল আবার কিছু জিনিস আছে আপনি যত পানির মধ্যে নড়া এটা পুরাটা হবে না। না কিছু অস্তিত্ব আছে শরবত বানান আপনি একবার পানির মধ্যে গুলতে গুলতে হাজারো চেষ্টা করলেন এমনি ওইভাবে ভালো করে পানির মধ্যে যত চেষ্টা করেন এটা পানির মধ্যে বিলীন হবে না কিন্তু পানির মধ্যে আপনি মিশাই দিচ্ছেন এটা হলো ওয়াহদাতুল জোর মানে এক গ্লাসের দুইটাই আছে পানিও আছে আর হোসাইন বিন মনসুর যারে মনসুর হাল্লাস বলা হয় তার টা কি হুল না কি ওয়াহাদাতুল ওজুদ না ওয়াহাদাতুল ওজুট হুল একেবারে মিশে গেছে চিনির মতো দেখে যে আমার সুরতে আল্লাহ বসে কয় আমার মুড়িদানারা তখন ঠিক করতে পারে না যে কিরে আমাদের হুজুর আর্শে বসে রেসি নাকি বা আসলে না নাম বলার দরকার নাই তাহলে মানে কয় আসে যায় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় কি আল্লাহ বসে ওয়াহাদাত আল্লাহ আমার ভিতরে ঢুকে যাবে কিন্তু মিশে যাবে না এজন্য সে নিজে আল্লাহ আল্লাহ বলবে না আমি আল্লাহ আমি আল্লাহ বলবে না এমনে আল্লাহ আল্লাহ জিকির করব কিন্তু সে আমি আল্লাহ বলবে না এবং সে चले उजुद मानी आल्ला ढुके चुप कर रही भितरे आल्लाड़ाचड़ा करते এটা হলো ওয়াহাদুলুজু এটা মিশে না যাওয়ার কারণে আপনি আল্লাহ করতেছেন নাষিদ্ধ আল্লাহ বান্দার এই রোগের কাছে থাকে এই ব্যাখ্যা ইপনে কাসির বলতেছেন ভুল কারণ হলো তা আল আল্লাহ হুয়া আল্লাহ হলেন পবিত্র আল্লাহ পাক এই মিশে যাওয়া থেকে পবিত্র এই জন্য আল্লাহ এরকম নিকটে থাকেন না দুনিয়ার মানুষ তোমরা একটু চিন্তা করো একটার দিকে দেখো যে আল্লাহাকের কথাটা ওইটা বুঝায় না যে আমি তোমাদের নিকটে থাকি এটা বুঝাই না কেন বুঝায় না ইপনি কাসির বলতেছেন রিকটে থাকে আল্লাহ বলেন নাই আনা আমি বলেন নাই আল্লাপাক বলছেন নাহানু আমরা বলছেন হাবদুল ওয়ারিদ তারপরে তিনি বলছেন যে যেমন আল্লাহ বল আল্লাহ বলতেছেন আমি কোরআনে কারিম নাজিল করেছি আমরা কোরআনে কারিম নাজিল করেছি এবং আমরা সেটার হেফাজত করি এই আয়াতের অর্থ হলো ফালমালা ইকেত নুজলাদ আল্লাহাক আমরা বলছেন কেনাই আল্লাহাকালে ঠিক একইভাবে মালাইকার তো আল্লাহর প্রাপ্ত যারা এখানে রোগের কাছে থাকে এরা কার নিয়োগ প্রাপ্ত বিজ নিল্লা আল্লাহর হুকুমে তো এরা কাজ করে মাননীয় প্রেসিডেন্ট আসে বসে থাকা লাগবে না সরকারের লোক থাকা মানে সরকার আছে সরকারের প্রতিনিধি আছে ঠিক একইভাবে মালাইকে থাকা মানে আল্লাহ আছে ঠিক একই ভাবে আল্লাহর মালাইকার মানুষের এত এই ঘাড়ের রগের থেকেও নিকটে থাকেন এটা মালাইকাদের নিজের ইচ্ছায় থাকেন না এটা আল্লাহর ফয়সালা অনুযায়ী থাকেন मानुष के, के एक मानुषर भयताना तैर मालाई का फेरस्तरा मानुषर मध्य अनुप्रेरणा तैर প্রমাণিত যে ইবনে আদমের রক্ত যেভাবে ভিতরে দিয়ে চলাফেরা করে শৈতানও এইভাবে চলাফেরা করতে পারে শয়তান আমাদের শরীরে এই রগের ভিতর দিয়ে চলতে পারে এটাই বোঝানো হচ্ছে যে শয়তান যেমন একজন মানুষের ভিতরে দুই দিকের প্রেরণা আছে শয়তানেরও আছে আবার মালাই মালাইকার আছে তো শৈতান যেমন মানুষের রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হয় ঠিক একই ভাবে মালাইকার চোখের ব্যথা তৈরি করে ইবনে মাসুদের হাতে আমরা আলোচনা করছি না ইবনে মাসুদের বউ চোখের ব্যথায় ঝাড় ফুঁক ইবনে মাসুদ আসার পরে লুকে রেখছে পর ইবনে মাসুদ বললো যখন দেখলেন যে এই কাজ করাইতেছে তখন উনি দেখে সিঁড়ে ফেলে দিলেন তো ইবনে মাসুদের স্ত্রী বললেন যে ইবনে মাসুদ বললেন শোনো শান তোমার চোখের ভিতরে ঢুকে ঢুকে তোমার চোখে ব্যথা তৈরি করে সেরেক করার জন্য শয়তান জানে তোমার চোখে ব্যথা হইলে তুমি দৌড়ায় যাই ব্যাথার কাছে তখন শয়তান এবার ব্যথা দেওয়া বন্ধ করে দেয় যখনই তুমি ইমান হারাই ফেলবা সেরেক্ট করে ফেলবে সমস্যা হইতেছে দৌড়ায় তাবিজ নিয়ে আসে তাবিজ দিছে কয়েক তাবিজটা খুব ভালো কাজ করছে তাবিজটা দেওয়ার পরে বাচ্চা রাত্রে ঘুমের মধ্যে কান্দা ভালো হয়ে গেছে শয়তান কান্দাই তো শয়তান কামদানি বন্ধ করে দিছে তাবিজ দেওয়ার পরে আয়াত দিয়ে গোমরা এটা হলো তাপসির কাছিরের খন্ড হইলো এটা হলো সপ্তম খন্ড আল জযর সাহেবের সপ্তম খন্ডের 266 পৃষ্ঠা 266 66 এখানে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির এখানে সুন্দর করে বলছেন সূরা ত্বাফ হ্যাঁ মানে কত নম্বর আয়াত ১৬ নম্বর আয়াত এই ১৬ নম্বর আয়াত যেখানে আসছে কাসিরে ওই তাপসির দেখলে আপনি এটা একবার স্পষ্ট হয়ে যায় এটা তো বাংলাও আছে আপনারা বাংলাটাও দেখে নিতে পারেন তখন ক্লিয়ার হবে যে আল্লাহ যে আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে সহিদা সহি দিন গ্রহণ করার তৌফিক দান করুন আলমিনা